চতুর্থ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ অসংশয় তীব্র বৈরাগ্য ও বদ্ধজীব বিজয় বদ্ধজীবের মনের কী অবস্থা হলে মুক্তি হতে পারে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে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 তার মনে হয় বুঝি ডুবে গেলুম আত্মীয়দের কাল সাপ দেখে তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয় আর বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বার চিন্তা করব এ কথা ভাবেই না ভিতরে খুব রোগ তীব্র বৈরাগ্য কাকে বলে একটি গল্প শোনো এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ আছে সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেহের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বলল বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেল সে বললে তুই যা আমার এখন কাজ আছে বেলা দুই প্রহর একটা হলো। তখনও চাসা মাঠে কাজ করছে স্নান করার নামটি নাই তার স্ত্রী তখন মাঠে এসে বললে এখনও নাও নাই কেন ভাত জুড়িয়ে গেল তোমার যে সবই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে দেয়েই করবে গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে আর বললে তো রাক্কেল নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হল না এবার ছেলেপুলে কি খাবে না খেয়ে সব মারা যাবি আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আর জল আনব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 তারপর নিশ্চিন্ত হয়ে নিয়ে খে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগল এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা আর একজন চাষা সেও মাঠে জল ছিল। তার স্ত্রী যখন গেল আর বললে অনেক বেলা হয়েছে এখন এসো এত বাড়াবাড়িতে কাজ নাই তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে তুই যখন বলছিস তো চল সকলের হাস্য সে চাষার আর মাঠে জল আনা হল না এটি মন্দ বৈরাগ্যের উপমা খুব রোখ না হলে চাসার যেমন মাঠে জল আসে না রূপ মানুষের ঈশ্বর লাভ হয় না